قال لا উপাসনা <متصفح> জিকির এবং পবিত্র কোরআন পাঠের মাধ্যমে আবাদ রাখা উচিত আবু হরের রদ আল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমরা তোমাদের নিজেদের ঘরবাড়িগুলিকে কবরস্থানে পরিণত করবে না যে বাড়িতে সুরা আল বাকারা পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান নিশ্চয় পলায়ন করে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 এবং পবিত্র কোরআন হতে সুরা বাকারা পাঠ করার মাধ্যমে আবাদ রাখা প্রকৃত ইসলামের শরীয়ত সম্মত একটি কাজ তাই যে বাড়িতে সুরা বাকারা পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে দুই কোন মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত নয় যে সে নিজের ঘর বাড়িকে আল্লাহর উপাসনা জিকের এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা হতে বিরত রেখে কবরস্থানের মতো করে রাখবে যাতে বাড়ির বসবাসকারীগণ মৃত ব্যক্তিদের মতো না হয়ে যায়